দেওয়া ঘিরে দেয় লোহা দিয়ে আর ঘিরে দেয় আরো মজবুত করে রাওয়ার তার অবস্থা আল্লাহর আল্লাহ ছিল না আর এরকম দেওয়া আলো ধারাও ছিল না হ্যাঁ ছোট দিকে ঠিক না ঠিক না আল্লাহ কি খালে নিচের দিকে হ্যাঁ নিচের দিকে তিনি ঠিক আছে আমরা এরপরে ইমানান বো কার তৃতীয় রুকুন কি রসুলগণের প্রতি তাই না যারা পৃথিবীতে যত নবী যুগ তারা তাদের সকলের প্রতি তারা আল্লাহ এবং তারা আল্লাহ দিয়েছিলেন তাহার দিয়েছেন আল্লাহ নবী সালাম বলেন মহামিন এমন কোন নবী অতিবাহিত হয়নি যে নবী কোনো কল্যাণময় জিনিস জানা সত্ত্বেও তার অন্যত কাছে সেটা পৌঁছা যায়নি এমন কোন নবী অতিবাহিত হয়নি যিনি অকল্যাণের কোন জিনিস কাজ বা কোন কথা যারা সত্ত্বে পৌঁছায় গিয়ে যাননি আল্লাহ সেই নবী কোন তারা তো কাজ করে গেছেন আল্লাহর পথে কিন্তু দেখা যাবে যে অনেক এমন নবী পাওয়া গেছে যাবে কেমতের দিন যে নবী এতদিন তারা মানুষকে বুঝিয়েছেন কিন্তু কেউ তার কথায় ডাকে ছাড়া দেয়নি আবার কাউের ডাকা আছে একজন দুইজন সারা দিয়েছে ডাকে তিনজন কারদিন একটি জামা কারটা বিরাট জল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা দিয়েছে ময়দানে সবচেয়ে বেশি হবে সবচেয়ে বেশি অনুসারে হবে আমাদের নদীর চতুর্দিকে যেদিকে আমাদের টাকাবেন আল্লাহ এরপরে সাল্লামের অন্যদি হবে চলো না তুই কত এরকম অনেক সাক্ষী হলো তো আমার সাক্ষী কারা মোহাম্মদ তখন আল্লাহ তারা আমাদের জিজ্ঞাসা করবেন যে কি তোমরা নাকি সাক্ষী আমরা বলবো হ্যাঁ আল্লাহ আমরা সাক্ষী তিনি আল্লাহ নবী ও তোমাদের তার বাণী তার উম্মতের কাছে পৌঁছে দিচ্ছে তারা মানি নাই আমরা আল্লাহ নবীর কাছে তোমরা এই জমিনের বুকে আল্লাহ সাক্ষী এই উম্মতের শ্রেষ্ঠত্ব এখানে আল্লাহ আল্লাহ নবী সাল্লা আল্লাম বলেন সেই মুসলিমের হাদি যে আমরাই প্রথম আমরাই শেষ পরবর্তীতে সকলের শেষে যদি আমরা এসেছি এই হিসেবে আমরা হলাম কি শেষ কিন্তু আল্লাহ সম্মানের দিক দিয়ে এবং জানাতে প্রবেশ হওয়ার দিক দিয়ে আমাদেরকে আল্লাহ তালা সর্বোপর হ্যাঁ এই জন্য এটা কত বড় আমাদের শ্রেষ্ঠত্ব কত বড় মর্যাদা এই জন্য এই মুহাম্মাদের অম্মতটা আমাদের অত্যন্ত বড় গৌরব আমাদের মর্যাদা যে দিনকে পেয়ে যে কে পেয়ে আমরা যে দিনের কারণে তার সম্মান লাভ করলো আজ সেই দিনের সংবিধানকে তারা তলাঘাত ধরে সেই কাপের মুশজিদ নেমানদের রচিত সংবিধান আজকে তারা পালন করতেছে সর্বশ্রেষ্ঠ সংবিধানকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানিপ্ত আছে কত দুর্ভাগায় জাতি কত দুর্ভাগায় আল্লাহর এই নিকৃষ্ট জীবেরা হ্যাঁ যাদেরকে আল্লাহ তালা তার বন্ধ তার বন্দাবের স্বীকার করেননি আল্লাহ তাদেরকে নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর্য বলেছেন যাদের হৃদয় থাকে চক্ষু থাকতে চোখ দিয়ে সত্য জিনিস দেখে না কান থাকতে কান দিয়ে সত্য কথা শুনে না হৃদয় থাকতে হৃদয় দিয়ে সত্য জিনিস আল্লাহ আদল হ্যাঁ তার চেয়েও বেশি নির্দেশ করে আজকে সেই কাফেরদের পথ ধরেছে আমরা কাফেরা যেমন খায় আর ঘুম পাড়ায় আর কি কোনো কাজ আছে খালি খায় আর ঘুম পাড়ায় তা আমরাও করছি আল্লাহ বলেন আল্লাহ করে আমরা কি করতেছি আমরা খালি খায় আর উপভোগ করি আর আল্লাহ আমাদেরকে এত নে আমার দিলেন এত বড় কৃষ্টি আমাদের দান করলেন আল্লাহ তালা সেই শুক্রিয়া সে আদায় করার জন্য তোমরা কি বেঁচে যাওয়া জানতে পারবা কি হাড়ে হাড়ে ফের পাওয়া চাল্লা যাদের কি পাঠিয়েছিলেন যত লক্ষ লক্ষ লক্ষ রাসুল তিনি পাঠিয়েছেন সেই লক্ষ লক্ষ রসুল হ্যাঁ নবী মার তারা কি রসুল্লাহ তিনি আমাদেরকে যে সংবাদ তিনি দান করেছেন সেই সংবাদ কি প্রতিটাই সত্য সবটাই সত্য আমরা তার প্রতিই ওই মানাম আমাদের রসুল এবং তিনি যে সংবাদ দিয়েছেন সেই সবগুলোই সত্য এবং তার নির্ধারিত নির্দেশিত আল্লাহ নবীর তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী আল্লাহ তালা বলেন ওরা আল্লাহি হাসমী তিনি আল্লাহ তালার তিনি আল্লাহ রসুল এবং সর্বশ্রেষ্ঠ নবী নিয়া আল্লাহ রাসূল এবং সর্বশ্রেষ্ঠ নবী নবী মহান মুহাম্মদ আবা احد من رجالكم ولكن رسول الله خاتم النبين يعني মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তি তিনি পিতারন তিনি তিনি কি নাকি রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল خاتم النبين এবং ولا فخر কিছু নেই আল্লাহ নজি কত বিনয়ী ছিলেন কত বিনয়ী ছিলেন আল্লাহ থেকে শিক্ষার বিষয় যে আল্লাহ নজি তাল্লাহ শিক্ষা দেন যে তুমি তুমি অনেক কিছু চেয়ে গেছো তোমার অনেক কিছু আছে তুমি অনেক কিছু জানো অহংকার করবে না এরকম করলে যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহ উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি বিরয়ী আল্লাহ তারা তার সম্মানকে উঁচু করে আল্লাহকে তার সম্মানকে উঁচু করে দিবেন আর কখন তার যে ব্যক্তি অহংকার অন্তরে পোষণ করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কোন কানা ফি কালবিহি নিসকাল হাবাতিন মিন খর্দার মিন কুবর নিসকাল হাবাতিন মিন কুবর আগদ হারামহু না সেই মুসলিম রাজি যে দাখাল পরিমাণ অহংকার আছে আল্লাহ সেই হিসাবটিকে যে ব্যক্তি অহংকার হলো আমার চাদর যে ব্যক্তি অহংকার করবে সে আমার চাদর নিয়ে চালাটালি করলো আমি তাকে অপমানিত লাঞ্ছিত করবো তাকে কি করবো অপমানিত হলো এই জন্য আল্লা নদী করছো আল্লাহ আলীকার নেই আল্লাহ বলেনা খবরদার তোমরা আমাকে সম্মান দিতে দিতে এমন করো না যে যেমন ভাবে সম্মান দিতে দিতে না সারা খ্রিস্টানেরা ইসা আলাইসালাম কীদের আল্লাহর আসনে বসেছে তোমরা খবর তারা আমাকে সম্মানি করোনা আমাকে সেই পর্যায়ে পৌঁছাই দিও না আমি আল্লাহ আমি আল্লাহ বান্দা এবং আমি তার রসুল আল্লাহ সেটাই আমার গর্বি আমি আল্লাহর কেবল মাত্র শুধু আমি আল্লাহর বান্দা তোমরা আমি আল্লাহর রাসুল মুশি রেখা মনে করত এরা যদি আমার নবী হবে তাহলে আবার হাটে বাজারে যাবে মাঠে যাবে আর ব্যবসা বাণিজ্য করবে বিয়ে শি করবে আবার কেমন দেখুন বিয়ে শিও করে এটা আবার কেমন আল্লাহ আল্লাহ আল্লাহ তারা বলছেন কি হ্যাঁ তোমার পূর্বে হ্যাঁ যত আমি নজির পাঠিয়েছি হ্যাঁ আমার সাল্লাহ রসুল আল্লাহ বলেন যে আমি কি পাঠিয়েছি তোমার পূর্বে মানুষ ছাড়া মানুষ পুরুষ বেতরীকে আমি আর কাউকে কি করি নাই আমার নবী এবং রসুলকে পাঠায় আল্লাহ যাদেরকে আমার আল্লাহ যুগে যুগে তো যত নবী এসেছিলেন সমস্ত নবী কি ছিলেন পুরুষ ছিলেন কোন নবী কোন মহিলা কোন নবী বা রসুল ছিলেন না আর আল্লাহ বলেন তাদের সন্তান সন্ততি ছিল তারা সাধারণ মানুষের মতই মানুষ ছিলেন তারা কোন অলৌকিক কোন সৃষ্টি নন তারা সাধারণ মানুষের মতই মানুষ শুধু তাদের মাঝে আর আমাদের মধ্যে পার্থক্য কি ইজারা আদের কাছ ওয়াহিফ হয় আর আমদের কাছ ওয়াহিফ হয় না আমদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এ হাকিকত বলা হয়েছে বিশেষ কি আল্লাহ তাআলা বলে গেছেন হে নবী তুমি বকি বলো বল ইন্নামা আনা بشرু মিকুম ওহা ইলিয়া অনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ যেইত বলে দেন হে নবী ইনমা আনা بشرু কেবল মাত্র আমি তোমাদের মধ্যে একটি মানুষ তোমাদের মধ্যেই بشر তোমাদের মধ্যে কি বাসার এখানে লক্ষণীয় যে বাসার শব্দ ব্যবহার করা হয় যে জিনিস মাটির তৈরি যা তাকে কি বলা হয় চামড়া ছিলেন না তিনি মাটির তৈরি হ্যাঁ তাকে বাসার বলা হয়েছে তো মাটির তৈরি যারা হ্যাঁ চামড়া বিশিষ্ট যারা তাদেরকে কি বলা হয় বসার বলা হয় আল্লাহ ওই শব্দই তৈরি করছেন তিনি বলতেছেন আমার কাছে শুধুমাত্র এই ওয়াহি করা হয় তোমাদের ইলাহ যিনি তিনি একমাত্র একক ইলাহ তিনি ছাড়া আর কোন যোগ্য তারা কেউ নেই এই করার জন্য আমাকে আদেশ করা হয়েছে এই ওয়াহি প্রত্যাবশ আমার কাছে নতুন কোন একদিনের ঘটনা উনি আফেল নামাজ যখন ভুলে গেলেন হ্যাঁ দুই রাখাত আল্লাহনবী সাল্লাম বের হয়ে আসছেন আসার পরে তখন সাহাবিরা কেউ কিছু বলার সাহস না ভয় একজন সাহাবিক তাকে বলা হতো তো তিনি বলতেছেন আপনি ভুলে গেছেন কোনটা আল্লাহ রসুল বলতেছেন না আমি ভুলিও নেই আমি কল কমও করে দেওয়া তো যখন আল্লাহ উত্তর দিলেন তখন সাহাবিক বুঝে ফেললেন যে না তাহলে আল্লাহ ভুলে গেছে কথা না তাহলে বলতেন যে দুইটা যখন একটা হবে যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ দিয়ে আবার দুধ খালা করলেন করার পরে শিবেন আবার দুটো তো এই আল্লাহ করে নেবেন কামাচন হ্যাঁ যে আমি তোমাদেরই মতো মানুষ মতো মানুষ আমিও ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও আমি যখন ভুলে যাই তখন তোমরা আমাকে সদাগ কে তোমরা আমাকে স্মরণ করি যখন আমি বলে যে করবো আমাকে স্মরণ করি আল্লাহ বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য নেই সম্মানের দিক দিয়ে বৈশিষ্ট্য আছে কিন্তু মানুষ হার দিক দিয়ে আমাদের মধ্যেই খাইতেন আমাদের মতোই তিনি হাসতেন আমাদের মতোই কি কথাবার্তা বলতেন আমাদের মতোই ব্যচিত হতেন আমাদের মতোই তিনি খুশি হতেন তিনি এই সমস্ত হ্যাঁ সম্মানিত একটা মোহর দেওয়া হচ্ছিল তো এই মোহরের মাধ্যমে তিনি কি পিছনে দেখতে পেয়েছেন এটা তার নবুতের একটি মোহে ভা এটা নবুতের তার মহা হ্যাঁ সম্মানের মর একটা আর আল্লাহ আল্লাহ নবী সাল আরো কিছু বৈশিষ্ট্য আছে অন্য নবীদের ওপরে যেমন তিনি অন্য অন্য নবী রাখি হ্যাঁ নিজ গোত্রের কাছে প্রেরিত হতেন তিনি হ্যাঁ তো এটা তার বিশেষ একটা সম্মান আর তিনি তার বিশেষ সম্মান যে জাননাতে আল্লাহনী সালাম এই ধরনের তার সম্মানই বিশেষ বিশেষ সম্মানের কিছু নির্দেশনা পাওয়া যায় সমগ্র পৃথিবীকে আমাদের জন্য নামাজ পড়ার স্থান বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু অন্য অন্যদের জন্য এরকমটা ছিল না মাত্র কয়েকটা স্থান বাদবে কবর স্থান তারপরে স্থান সেগুলো বাদ দিয়ে গোটা পৃথিবী আমাদের জন্য কি আদায় করতে পারি আল্লাহ সবচেয়ে ওই যে কে আমাদের দিন আল্লাহর অনুমতি পাবেন সবচেয়ে বড় সুপারিশ গোটা বিশ্বের মানুষের জন্য সুপারিশ করা অনুমতি পাবেন আল্লাহনবী কে আমাদের দিন তা আল্লাহ তালা আল্লাহনবীর কি অনেক বৈশালে এই সমস্ত বৈশিষ্ট্য কিসের দিক থেকে সম্মানগত দিক থেকে কিন্তু মানবীয় গুণাবলীর দিক থেকে তিনি কোন মানুষের কি মানুষের চরিত্রের উদ্দে না সৃষ্টিগত দিক থেকে তিনি মানুষ মানুষের যে সৃষ্টি তিনি মায়ের গর্বে পিতার বীর্য দ্বারাই সৃষ্টি হয়েছেন অন্য কিছু দ্বারা না মায়ের মাতৃ গর্বে পিতার বীর্য দিয়ে তিনি সৃষ্টি হয়েছেন হ্যাঁ অন্য কোনো প্রক্রিয়া না তিনি সাধারণ মানুষ যেভাবে সৃষ্টি হয় সেই পদ্ধতিতে আল্লাহ করেছেন আল্লাহ তো শ্রেষ্ঠ জানি যে নুরের তৈরি হ্যাঁ সেরেস্তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তো আল্লাহ যাদেরকে আলো দিয়ে সৃষ্টি করেছেন আমরা জানি যে কি তারা শ্রেষ্ঠা তারা কি করে না তারা খায় না তারা কিছুই করে না তারা সবসময় আল্লাহ ব্যস্ত আছে আল্লাহ আল্লাহর ইবাদতে সবসময় ব্যস্ত আল্লাহ তারা অন্য আয় তাদের গুণগণনা করতে গিয়ে বলেন তারা আল্লাহর ইবাদত করে ওরা ইবাদত করতে কখনো ক্লান্ত হয় না অথচ মানুষ হয় ক্লান্ত হয় মানুষ খানা খায় খানা গ্রহণ করে মানুষ পুরুষ লিঙ্গ অথবা যারা সেই নুর তৈরি হয়ে পড়েছেন আল্লাহ যাদেরকে তারা পুরুষ নারী কোনোটাই নয় তারা কোনো প্রকার আহারও গ্রহণ করেন না তার প্রমাণ তার প্রমাণে ইবাহিমের কাছে যে ওইটা গুলো আসলো হ্যাঁ আসলে আল্লাহ আল্লাহ করলেন ইব্রাহিম আল্লাহাম একটা একটা বাছুর কে তুমি করলেন ধূনা করে নিয়ে তাদেরকে দিলেন তাদেরকে দেখতে পেলেন তারা আর খায় না হাত বাড়াচ্ছে না তখন তিনি এরা কম মুজরিমিনা আমরা আল্লাহ রাসুল আমরা আল্লাহর আমাদেরকে এক প্রতিষ্ঠ জাতিকে ধ্বংস করার জন্য পাঠানো হয়েছে হ্যাঁ কম লুত আল্লাহামের জাতিকে ধ্বংস করার জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে তাহলে তারা খাইত না আর আল্লাহ তারা কি বলছেন হ্যাঁ আপনার পূর্বে যত লবী হ্যাঁ তারা খানা খেতেন তারা বাজারে যেতেন হাট বাজারে যেতেনা খানা খানা খাদ্য খেতেন তা আল্লাহ নবী যদি নুরেরই তৈরি হতো তাহলে আল্লাহ কেন খানা কেন তারা কোন সময় আল্লা খায় না হম অথচ আল্লাহ নদীর মধ্যে কি আছে এগুলো আছে সম্পর্কে আরো অনেক নানা ধরনের ঘুমায় না ঘুমায় না তা স্পষ্ট না তবে কোনটা মা বলা অনেকের ধারণা অনেকের ধারণা কি যে আল্লাহ আল্লাহ নবী সাল্লাম সম্পর্কে ভুল আকৃতা পোষণ করে বলতেছে তোমার বয়স কত আল্লাহ তোমার বয়স কত তখন নাকি জিবাইল বলছেন যে জানিনা আমার বয়স কত তবে আকাশে একটা আমি তারকা উদিত হাজার বছর পরে একবার উদিত হয় ওই তারকাটাকে আমি সত্তর হাজার বার উদিত হইতে দেখছি তাহলে বুঝলেন তাহলে আমার বয়স কত আল্লা নাকি তাকে বলেছেন যে তুমি জানো যে ওই তুমি কত সুন্দর হাজিস বানাই হ্যাঁ কি সুন্দর ফাইন হাদিস বললো বল সোহান মানুষ খালে সোহান আলহামদুল্লাহ কেউ এখানে হ্যাঁ কিন্তু আসলে কি বলতেছে এটা মানুষ তার জানে না মানুষ তার ঘেঁটে দেখেনা নাই বললো আল্লাহ অথচ আল্লাহ নবী সাল কি বলছেন তোমার কাদা আমি বৌ আমা কাদা মেনা না যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা ইচ্ছা করা বললো সে ব্যক্তি তো স্থান যা তারা না সে তার স্থান জাহান্ন করে নি কত বড় ভয়ানক কথা আল্লাহ নবীর নামে মিথ্যা মিথ্যা কথা মানুষকে মনে করো আল্লাহ সম্পর্কে আরো বলছে যে আল্লাহ নবী বলছেন যে আমি ছিলাম তখনই যখন আদম কি আর কাদা পানি অত্যন্ত দুর্বল হ্যাঁ দুর্বল হাদিস কোন আকিরা প্রতিষ্ঠিত কখনো হয় না করা যাবে না সহিদ যদি না কোন আকিরা প্রতিষ্ঠিত করা যাবে না তবে আল্লাহ নদী সালাম হিসাবে ছিলেন না নবীর উপস্থিত ছিলেন না তিনি কিন্তু হবেন এই কথা লেখা। সব সৃষ্টি আগেই হাজার বছর আগে লেখা আছে যখন আল্লাহ তারা সকল সৃষ্টি তৈরি করার আগেই তিনি যখন ভাগ্য লেখেন তখনই আল্লাহ তারা লিখে রেখেছেন যে কি মোহাম্মদ রবি হবেন এই কথা লিখে রেখেছেন কিন্তু মোহাম্মদ রবি হিসেবে ছিলেন না মোহাম্মদের নবী হিসেবে কোন তারকা হয়েছিলেন কোন অস্তিত্ব নিয়েছিলেন কোন আলো হয়েছিলেন কোন আল্লাহ অপবাদ আল্লাহ রাসুলের প্রতি কি আল্লাহ অপবাদ আল্লাহ নবী নবী হিসেবে আল্লাহ লেখে রাখছেন থাকে। সকল সৃষ্টিকে সৃষ্টি করা পঞ্চাশ হাজার বছর আগে কিন্তু তিনি নবী ছিলেন না